উবাদাহ ইবনুসাম রাজিয়ালন হতে বর্ণিত তিনি বলেন আমি ওই মনোনীত প্রতিনিধি দলে ছিলাম যারা রাসুল্লাহ সাল্লাহ এর কাছে বায়াত গ্রহণ করেছিল তিনি আরও বলেন আমরা তার কাছে বায়াত গ্রহণ করেছিলাম জান্নাত লাভের জন্য যদি আমরা এই কাজগুলো করি এই শর্তে যে আমরা আল্লাহ তাল্লার সঙ্গে কোনো কিছুকেই শরিক করবো না ব্যবিচার করব না চুরি করবো না আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তাকে না হোক হত্যা করব না লুটতরাজ করবো না এবং নাফরমানি করবো না और जदि एर मध्य कौन लिप्त होर फैसला आल्लापर